وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَازَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ سورة هو دير شلونام بارئ একশো ষোলো নম্বর আয়তে আল্লাহ করি না তোমাদের পূর্বের জাতিগুলো বিভিন্ন যুগে যুগে যারা এসেছিল তারা না যদি তাদের মধ্যে কিছু না থাকতো যারা উলু বাকি কিছু অল্প কিছু হলে অপশিষ্ট ছিল যারা আনিল জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করা দুর্নীতি অন্যায় গুণা অশ্লীলতা ইত্যাদি যারা ছড়িয়ে দেয় তাদেরকে নিষেধ যদি না করতো ইল্লা খালি ইলাম অল্প কিছু ছাড়া মিম্মান আনজাইনা মিনহুম যাদেরকে আমি নাজাদ দিয়েছি তাহলে পৃথিবীতে যুগে যুগে সমাজের মধ্যে অপকর্মই ম্যাজরিটি লোকেরা করার জন্য উৎসাহিত থাকে সেই দিকেই ছুটে আর অল্প কিছু লোক মাইনরিটি সময় হকের উপরে থাকে এবং তারা বাকিদেরকে বুঝানোর থামানোর চেষ্টা করে এটা যদি না হয় তাহলে কিন্তু আল্লাহ তালা গোটা জাতিকে নিঃশ্বাস করে দেন আর যতক্ষণ এই কাজ থাকবে আমরবুল মারুফ নাহকারে কাজ চলবে কোন সমাজে ততক্ষণ অন্ত আল্লাহ তালা আজাবে আম দিয়ে সবাইকে হালাক করবেন না এই কাজ যদি না চলে একদম বন্ধ হয়ে যায় এই কাজের দায়িত্ব কেউ গ্রহণ না করে তাহলে কিন্তু সব হালাক হয়ে যাবে ওর্তবা আল্লা দিনা দলামুমা উতরে ফুফি হিওয়ান মুজরে মিন আর যারা জুলুম করেছে এবং তারা দুনিয়ার সম্পদ আনন্দ ফুর্তি অশ্লীলতা এগুলোর মধ্যে যারা ডুবে ছিল এবং যারা অপরাধের মধ্যে লিপ্ত ছিল তারা ওই রাস্তায় চলে গিয়েছে তাদেরকে থামানো যায় না এই সম্ভব হয় নাই মনকার মজা তারা পেয়েছে সেদিকে তারা ছুটেছে এরপরে আল্লাহ ওই আয়তার সঙ্গে সম্পর্কে আপনার রব কোনো গ্রামকে জনপদ শহরকে ধ্বংস করে দেন না জুলুম করে অথচ তারা ইসলামের কাজে আছে অর্থাৎ কোন এলাকা লোকেরা যদি ইসলাহের কাজ করে সংশোধনের কাজ করে ভালো কাজ করে ভালো কাজের দিকে ডাকে তাহলে সেই কমকে খামাখা আল্লাহ তারা একটা বিপদ আপদ দিয়ে জুলুম করে হালাক করবেন এমন কাজ আল্লাহ কখনো করেন না এটি একটি অর্থ আহ আরেকটি অর্থ হচ্ছে মানুষ যদি জুলুম করে ফেলে অন্যায় করেছে গুণা করেছে অন্যায় কাজে লিপ্ত ছিল সঙ্গে সঙ্গেই আল্লাহ তালা হালাক করেন না ও আহলু মুসলে এবং তারা যদি পরবর্তী পর্যায়ে ইসলাহের চেষ্টা করে গুণা তো করে কে গুণা করে না কোনো সময় ব্যক্তিগত ভাবে করে কোনো সময় সামাজিক ভাবে গুনার দিকে অনেকেই ঝুঁকে পড়ে তো এইটা করার পরেও যদি তারা অন্তত ইসলাহের দিকে আসে তবা করে সংশোধন করে তাহলে ওই জুলুম করেছে সে করে যে সে করলেই সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তাদেরকে হালাক করেন না তিনি সুযোগ দেন এজন্য জন্য যারা গুনায় লিপ্ত আছে তাদের জন্য সুসংবাদ আছে যে তারা যেন তাড়াতাড়ি গুনা ছেড়ে দিয়ে স্তাহিদিকে চলে আসে আল্লাহর আজাদ থেকে তারা মুক্তি পাবে দুনিয়াতে এবং আখেরাতেও কিন্তু যদি না আসে ডুবে থাকে তাহলে তাদের জন্য আগের যে কথা এসেছে সে শাস্তি তাদের জন্য আখেরাতে আছেই দুনিয়াতেও হয়ে যেতে পারে আজাবে আম হালাক করে দিতে পারে এবং আল্লাহ তালা আয়তে বলেছেন আপনার রব কোন দোষে কাউকে শাস্তি দেন না তো কোনো কোনো সময় দেখা যায় যে মানুষের যখন অসুস্থতায় কষ্ট হয় বিপদ আবাদ চলে আসে তে এগুলো সব কিছু তার জন্য যদি কোনো গুনা বাকি থেকে থাকে কাফা রাতের জন্য গুনামাফ হয়ে যায় আর যদি গুণা মাফ হয়ে কারো এরকম হয় যে গুণা নাই তারও যদি এরকম বিপদ আপদ হয়ে যায় তাহলে তার জন্য দরাজাত বলন্দ হওয়ার কারণ হয়ে যায় এটা শাস্তি না মোমেনের জন্য গুণা শাস্তি নয় তার জন্য আল্লাহর কাছে আসার জন্য এটা একটা ওয়ার্নিং হতে পারে থেকে তবার দিকে আসতে পারে তার গুনাগুলোকে আল্লাহ মাফ করে দেবেন এবং তার দরাজাতকে আল্লাহ তালা বলন্দ করে দেবেন হুম অন্য আয়াতে আল্লা বলেছেন যে সমস্ত জনপদে যে সমস্ত দেশে অঞ্চলে বিশাল বিশাল এসেছে আজাবে আম এসে হালাক করে দিয়েছে ভূমিকম্প সুনামি ইত্যাদি একদম সাংঘাতিক ভাবে ধ্বংস করে দিয়েছে এটা তাদেরই পাওনা ছিল তারা এমন অপকর্ম করে আকাশ বাতাসকে তারা নাফাক করে ফেলেছে এই জন্য আল্লাহ রবুল্লা আলম তাদেরকে আজব দিয়েছেন শাস্তি দিয়েছেন যে আমি জুলুম করিনি তারা নিজেরা নিজেদের জুলুম করে এই আজাবকে ডেকে এনেছে আল্লাহ তালা যদি চাইতেন তাহলে সমস্ত মানুষকে এক উম্মত বানাই ফেলতে পারতেন আল্লাহ নবীর উন্মত হয়ে যেত এত রকমের ধর্মের বিভিন্ন রকমের ধর্মীয় ইতালাফ ধর্মের ভিতরে এই ধর্ম সেই ধর্ম প্রত্যলিকতা বহু রকমের ধর্ম পৃথিবীতে চলে আল্লাহ তালা চাইলে একটাও চলতেনা সবগুলোকে বাধ্য করতেন সব ইমানদার হয়ে যাও আল্লাহ চাইলে আল্লাহ পাওয়ার কি আসে না নাই কিন্তু আল্লাহ এরকম করে চাওয়ার জন্য ধর্ম দেন নাই আমাদেরকে আল্লাহ তালা ইচ্ছা করে নিজে উদ্যোগ নিয়ে এগিয়ে আসার জন্য আহ্বান করছেন আল্লাহ তালা চাইলে কেউ পারতো অন্য কোন ধর্ম অবলম্বন করতে সে সুযোগ থাকতো না ফেরেস দিয়ে আল্লাহর বাধ্য করে দিতেন যে আমার দিনের পরে থাকা তা না হলে বিরাট শাস্তির ইন্তজার করছে কারো কোনো শক্তি নাই অন্য কিছু করার কিন্তু এটা আল্লাহ তালার মানসা নয় দুনিয়ার মধ্যে আল্লাহ তালা পরীক্ষা করে দেখবেন কে কে নিজ উদ্যোগে এগিয়ে আসে কে কে আসে না আমার দিকে এগিয়ে আসছে আমি দেখতে চাই আর কে এ সুদূর থাকা সত্ত্বেও মিস করছে তার দুর্ভাগ্যের দিকে সে যাচ্ছে সেটা তার পাওনা তাকে নিতে হবে তারা ইখতলাফ করতেই থাকবে তবে শুধুমাত্র ওই লোকগুলো যাদের প্রতি আপনার রব রহম করে দিয়েছেন তারা ছাড়া বাকি সব খালি একখতলাপেই ডুবে থাকবে তো দুই রকম ইখতলাফ একটা হলো যে ইসলামকে কবুল করে না অন্য ধর্ম অন্য মত অন্য পন্থা পন্থায় মধ্যে ডুবে আছে বিভিন্ন ইসমে বিশ্বাসী আছে অবিশ্বাসী হয়ে বসে আছে মোরতাদ হয়ে আছে আবার কেউ পূজারী হয়ে আছে বিভিন্ন বিভিন্ন কেউ হয়ে আছে। এগুলো মানুষকে আল্লাহ তালায় সুযোগ দিয়েছেন এটা যুগ যুগ থেকে এটাই হয়ে এসেছে আল্লাহ আল্লাহতালা বাধ্য করেন নাই লা লাহা ফিদিন জবরদস্তি দিনের ভিতরে কাউকে বাধ্য করা তুমি এই ধর্ম গ্রহণ করতেই হবে আল্লাহ করেন না আল্লাহর বান্দারাও করু কোন মুসলমান যদি কাউকে বাধ্য করে তুমি ইসলাম কবুল না করলে তোমাকে হত্যা করে এই এইরকম করে কি আল্লাহ ইসলাম কবুল করাতে চান কখনো নয় কিন্তু মানুষের নেচার আসে তারা এই হক নিয়ে খামাখা আপত্তি করে হককে কবুল করতে চায় না বাতিলকে কে ধরে রাখতে চায় এটা মানুষের নেচারের মধ্যে রয়েছে ফেতরাতের মধ্যে মানুষের ঐদিকে ছুটে ফেতরাতের মধ্যে দুইটাই আছে যখন আল্লাহ তারা সৃষ্টি করেছেন তাকে ফিক্স করে তাকেছেন ঠিক করে দিয়েছেন সেখানে দোনোটা রকমের দিয়েছেন তাকুয়া ফুজুর নেকির কাজ ইসলামের কাজ ভালো কাজ এটা যেমন আছে ফুজুর আছে অন্যায় কাজ গুনার কাজ নাফরমনের কাজ এগুলো করার দনোটা দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন দুইটা টেন্ডেন্সি আছে এই দুইটা সংগ্রাম করে যে ব্যক্তি নিজের নার্সকে উন্নতির দিকে নিয়ে আসে তার জন্য পুরস্কার সে আফলাহা কামিয়াব হলো আর খাবা অপমানিত হলো ব্যক্ত হলো পরাজিত হলো ঠকে গেল ওই লোক যে ব্যক্তি নফসকে নিচের দিকে নামাতে থাকলো আরো এটা আল্লাহ দেখে নেবেন কোনটাকে সে ব্যবহার করে তো এছাড়া আবার ইখতলাফ ইসলামের ভিতরেও আছে। ইসলাম কব না করার ইতালাফ একটা আছে ইসলাম ভিতরে আবার সেইতলাফের আবার কি করে নাই হাত উঁচু করা তাকবীরের সময় না করা বিশ জোরে প্রত্যেকবার বিশ মিল্লা জোরে বলা তেলাওয়াতের সময় আমিন জোরে বলা আস্তে বলা দুইটা ইসলাম অ্যালাউ করেছে এরকম কিছু একতলাপটা আছে এগুলা গ্রহণ গ্রহণযোগ্য ইতালাভ আবার কিছু ইতলাভ আছে খামাখা এর কোনো ভিত্তি নাই বেদ হাত নিয়ে আসছে সুন্নতির মোকাবিলা দাঁড় করিয়ে দিয়েছে বিভিন্ন জিনিস আবিষ্কার করেছে দিনের মধ্যে এই সমস্ত এখতালাফ কি আল্লাহ কাছে কবুল হবে এগুলো সুযোগ নাই কিন্তু মানুষের মধ্যে এই সব রকমের ইতালাফের টেন্ডেন্সি আছে কিন্তু যে একলাগুলো দিন না মানার এখতেলাফ যে একতলাপ গুলো বিপরীত বিরাট করার একতলাভ এই অন্যায় একতলাভগুলো এটা কখনোই গ্রহণযোগ্য হয় এই কোন কোনো কোনো সময় মানুষ যখন করে ফেলে। কিছু একতলাপ আছে কখনোই গ্রহণযোগ্য নয় আর কিছু একতলাপ আছে শরীর গ্রহণযোগ্যতা আছে এটা পার্থক্য কিন্তু আমাদের আমাদেরকে করতে হবে তো এই যে একতলাপের টেন্ডেন্সি শুধুমাত্র হককে গ্রহণ না করার ইল্লামার রহমের রা আপনার রব যাকে রহম করেন অবশ্য সে এরকম অন্যায় এখতলাফ থেকে দূরে থাকবে সে অন্যায় এখতলাফের দিকে যাবে না রিজেক্ট করার ইতালাফেও যাবে না সে সুন্নত গ্রহণ করার বেদাতকে নিয়ে আসার ইতলাফের মধ্যে সে ঢুকবে না কাহু এই যে মানুষের মধ্যে স্বেচ্ছায় হককে গ্রহণ করা না করা এই যে এখতলাপ এটা পরীক্ষা করার জন্যই আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন কাহু এই এখতালাপ হবে তাদের মধ্যে হয়ে তাদেরকে পাশ করতে হবে আর সবাই যদি কোনো এখতলাফ নাই ফেরস্তাদের জগতে ফেরস্তাদের মধ্যে এরকম কোনো একতলাপ আছে না তাদেরকে আল্লাহ তালা তো এই এই উদ্দেশ্যে সৃষ্টি করেননি যে এই উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন জিন এবং ইনসানকে পশু পাখির মধ্যে কোনো এইরকম ইত্তেলাফ নাই ইসাফ ইসামা ওয়াতে হুম আসমান জমিনে যত রকম আছে পশু পাখি গাছপালা সব আল্লাহ করে তাদের মধ্যে কোনো একফ নাই আল্লাহকে মানার ক্ষেত্রে দুই জাতির মধ্যে একতলাফ আছে এই দুই জাতিকে জিন এবং ইনসান এবং তাদের এই জন্যই আল্লাহ তারা স্পেশালি বলেছেন নাই এই স্পেশাল পরীক্ষা করার জন্যই এই মানুষগুলোকে সৃষ্টি করা হয়েছে এবং তাদের পাশাপাশি জিনকেও এই পরীক্ষায় তাদের পাশ করলো কিনা এটা আল্লাহ তালা দেখতে চান আর আপনার রবের কথা কমপ্লিট হয়ে গেছে মোকাম্মল হয়ে গেছে পূর্ণাঙ্গ হয়ে গেছে সেটা কি আপনার রবের রবের একটা কথা আছে এটা কমপ্লিট এটা কখনো অপূর্ণাঙ্গ থাকবে না সে কথাটা হচ্ছে আজমাইন জিন এবং ইনসান দিয়ে জাহার নামকে ভর্তি করে দেব তার মানে মানুষের এবং জিনের ভিতরে বিরাট একটা টেন্ডেন্সি আছে বিশাল ধারা আছে যারা জাহান হতে চায় জাহান নামের কার্যকলাপে আছে এদেরকে করা যাচ্ছে না। যারা ওই রাস্তায় যায় তাদের জন্য জাহান নাম রেডি হয়ে আছে সেই রাস্তা কি তারা পছন্দ করবে না তারা অন্য রাস্তায় সেই রাস্তায় আসবে জান কমপ্লিট হবে জাহান্নাম কমপ্লিট হবে আখে কারো জাগা খালি থাকবে না একটি হাদিস এসেছে ফালা ফিহা সমস্ত মানুষ যারা যারা ঢুকা ঢুকার পরে দেখা যাবে এখনো খালি স্পেস বাকি আছে কমপ্লেন করবে যে আল্লাহ আমার তো জায়গা খালি রয়ে গেল তখন আল্লাহ কি করবেন হাত আল্লাহ ফ্না আল্লাহ এমন কিছু সৃষ্টি তৈরি করে ফেলবেন যারা গিয়েছে ওপল হালমিন যত লোককে আল্লাহ জাহার নামকে ফেলছেন জাহার নাম শুধু বলে যে আল্লাহ আরো চাই আরো চাই আরো চাই আল্লাহ তারপরে এরপরে যা দেওয়া সব শেষ এখন আল্লাহ তালা জাহান নামকে থামান কিভাবে আল্লাহ তালা তার কদম গোবার কে জাহান নামের উপরে রাখবেন একটা চাপ দিবেন। এই চাপ যখন জাহান নামের উপরে পড়বে বা তা করে একটা আওয়াজ হবে এই জাতুকা হ্যাঁ আল্লাহ আপনার রবের কসম এবারে তার তৃপ্তি হয়ে গেছে আর আরো চাই আরো চাই আবদার করবে না এই আয়াতের মধ্যে অনেক ভয়ের খবর মিনাল জাহান্নাল জিন্ন আছে আজমাইন আমি অবশ্যই পূরণ করে দেব ভর্তি করে দেব জাহান্ন নামকে জিন এবং ইনসানকে দিয়ে একদম সবাইকে দিয়ে ভর্তি করে ফেলব এই কথাগুলো বলার পরে সুরাহুদের কনক্লুশনের দিকে আসছে আল্লাহ তালা এখন বলছেন এই যে এতগুলো কেসা কাহিনী আমি অনেক নবীদের কাহিনী আপনাকে পড়ে শোনালাম নাজিল করে দিলাম আমা ইর রসুল এগুলো নবী রসুল বিভিন্ন কাহিনীগুলো কেসাগুলো ঘটনাগুলো কেন এত কাহিনী বলেছি উদ্দেশ্য কি যা দ্বারা আমি আপনার অন্তরকে মজবুত করে দেই। অর্থাৎ রসুল্লাহ সাল্লি ইসলাম দাওয়াতি কাজ করতে গিয়ে যে বাধা বিপত্তি মানুষের প্রত্যাখ্যান কে ফেস করছেন টায়ার্ড হয়ে যাচ্ছেন সিরতের আলোচনায় আপনার দেখলে মক্কায় ১৩টি বছর। কষ্টটা না করলেন করি আমি যে কাজ করতে পারছি না রকম একটা হতাশার সিন ক্রিয়েট হয়ে যায় আল্লাহ বলেন সমস্ত নবীদের কাহিনীগুলো বলে আপনাকে আমি এই সান্ত্বনা দিচ্ছি সবরের লেসন দিচ্ছি যে এই কাজটা এত সহজ কাজ নয় এই পরীক্ষায় টিকে থাকতে হবে টিকি থাকলে আল্লাহ একদিন আপনাকে কামিয়াব করবেন এবং পরীক্ষা আপনাকে পাস করতে হবে অন্য নবীরা যেভাবে এইগুলা মোকাবেলা করেছেন আপনাকে সেভাবে মোকাবিলা করতে হবে মানুষের যদি অন্যদের অভিজ্ঞতা শুনে কিভাবে এটাকে ফেজ করেছে তাহলে কিন্তু কিছু লেসন হয় নিজের জন্য ডাইরেকশন খুঁজে পাওয়া যায় হতাশা আসে না আর আমি যদি একলাই বিপদে পড়ি তাহলে খুব হতাশা চলে আসে আর বিপদে থাকে তাহলে অনেকগুলো ফ্যাক্টর আছে এই জন্যই আল্লাহ আনজালাল করাজ্জামান করানি অল্প অল্প করে বিভিন্ন কাহিনী বিভিন্ন সময় নাজির করে করে ওনাকে তিনি দিলের মধ্যে যে হতাশা চলে আসে টাইম টু টাইম কষ্ট তোলে আসিসটাকে দূর করেছেন ওনাকে লেসন দিয়েছেন ওনাকে অন্য অন্য নবীদের আল্লাহ অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য আরো কোরআন অন্যান্য জায়গায় আরো এসেছে ও আর এই চূড়ার মধ্যেও আপনার কাছে হক ইয়াকিন সৃষ্টি হয়ে যায় ইয়াকিন। হকের প্রতি আপনার বর্ধিত হয় মজবুত হয়ে যায় এরকম অনেক হক কথা এখানে এসেছে আপনার দুঃশ্মন যারা সীমা করে তাদেরকে কিভাবে আল্লাহ সাহসা করতে পারেন আপনাকে আল্লাহ তারা কিভাবে আপনাকে সাহায্য করতে পারেন এই সমস্ত জিনিস আপনার কাছে একেবারে হক কথাগুলো এসেছে আপনার মনে যেন কোন সংকোচ কষ্ট যেন আর না থাকে এটা আপনার জন্য হে নবী ও শিক্ষণীয় বিশব্দ মা ওদা তুন অনেক শিক্ষনীয় বিষয় আছে ও জিক্র লেসন অনেক শিক্ষা লীল মেন মোমিনদের জন্যে তাহলে শুধুমাত্র নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাসালের জন্য লেসন নয় লেসন আমাদের জন্য সমস্ত মমিনদের জন্য কারণ এই নবী আলহ সালাম দুনিয়া থেকে চলে গেলে এই দিনের কাজ করতে হবে কাদেরকে আমাদেরকে এই নবীর উম্মতকে তাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে এই দায়িত্ব পালন করতে গেলে তাদের সামনেও এই সমস্ত পরিস্থিতিগুলো আসবে প্রচন্ড বাধা বিপত্তি দুর্যোগের মোকাবিলা করতে হবে সেখানে কিভাবে সবর সাথে টিকে থাকতে হবে ধৈর্যের সাথে টিকে থাকতে হবে এই ধৈর্যের পরীক্ষা করতে হবে তার জন্য এই অতীত জমানার ইতিহাসের শিক্ষাগুলো তাদের কাজে লাগবে তাদের মনের ভিতরে মনোবল বাড়িয়ে দিবে হিম্মত সৃষ্টি করবে হতাশা দূর করে দিবে কান এর মধ্যে হতাশা দূর করার মেডিসিন আছে। অনেক ঔষধ আছে কোরআনের মধ্যে এই জন্য উম্মদ কে কোরআন বেশি করে পড়তে হবে বুঝতে হবে কোরআনে কারিমকে চর্চা করতে হবে কি লেসন আল্লাহ তালা দিয়েছেন মেসেজ তেলাওয়াত করার পাশাপাশি এটা বোঝার চেষ্টা করতে হবে তাহলেই তো হয় এখন যদি আমরা শুধুমাত্র তেলাওয়াত করে যাই অনেক সব আলহামদুলিল্লাহ না বুঝি তাহলে ওয়াজ কিছু বুঝলাম শিক্ষা কিছু বুঝলাম আরবিত তো জানি না এই জন্যই কোরআনে তাপসি তরজমা এগুলো চর্চা করতে হবে আর এটা যদি না করে তাহলে কিন্তু ইসলামী জ্ঞান চর্চা খুব দুর্বল হয়ে যাবে কারো কারো কাছে ইসলামিক জ্ঞান চর্চা এলেন চর্চা যদি কোরআনকে বাদ দিয়ে ফেলা হয় শুধু তেলা জন্যই ব্যবহার করা হয় এগুলো না নেওয়া হয় তাহলে তো আসল উদ্দেশ্য সাধিত হল না আপনি বলে দেন যারা এখনো ইমান আনেনি হে নবী তাদেরকে বলে দেন এ তোমরা তোমাদের জায়গায় থাকবা আমল করো তোমাদের কাজ করো তোমরা ইমান দিকে আসছ না ইন্না মেলুন আমরা আমাদের কাজ করি আমাদের তরিকায় আমাদের জীবন চালাই এখন কি করা যাবে আল্লাহ তো বললো দিয়েছেন আমরা তোমাদেরকে বাধ্য করব না আর তোমরাও আমাদেরকে বাধ্য করো না তোমাদের রাস্তায় যাওয়ার জন্য ঠিক আছে লাকুম দি নকুম বলি এদিন করো তোমরা তোমাদের তরিকায় কাজ করো দিন নিয়ে থাকো আমরা আমাদের তরিকায় চলি আমাদের দিন নিয়ে থাকি লাকর হাফিদ্দিন জবরদস্তি কেউ কারো চাপাই দেবে না এটা ঠিক আর কিন্তু ইচ্ছা করে যে এই খারা রাস্তায় বসে থাকলায় আসলামা এর পরিণতি কি হবে ইন্তরু ইন্দোন ইন্তজার করতে থাকো আমরাও ইন্তজার করছি সবাই ইন্তজার করি তোমাদের পরিণতি কি হয় তোমরা দেখবে আমাদের পরিণতি কি হয় আমরা দেখবো ইনশাল মোত্তাকিদের পরিণতি কি হবে অত্যন্ত উত্তম হবে তাদের জন্যই পরিণাম ফল আসলটা আসবে আর বাকিদের জন্য হবে তারা কাপেরা কি বলবে আফসোস করতে করতে তারা বলবে হাই আমি যদি মাটি হয়ে যা যেতাম সেদিন জালেম তার হাতে কামড় দেবে নিজের হাতে নিজে কামড়াবে কেন সেই অন্য বাতিল রাস্তায় ছিল কুফুরি রাস্তায় ছিল রাস্তায় ছিল কেন ইসলামের রাস্তায় আসেনি সেই পরিণতি তোমরা অচিরেই দেখতে পাবে এটা আখেরাতে সবার জন্য দুনিয়াতেও কোন সময় হয়েছে মক্কার লোকদেরকে আল্লাহ তালা দেখিয়েছেন নবী করিম সাল্লামের জিন্দিগির মধ্যেই ঘটেছে মক্কা বিজয় করে দিয়ে আল্লাহ রসিমের হাতে তুলে দিয়ে আল্লাহ তালা দেখিয়েছেন যে কাফেরদের এই তাদের মাহুদের দিন তাদেরকে একটু সাহায্য করতে পারেনি আর আল্লাহ তাঁর নবীকে বিজয় দান করে সাহায্য করে দেখিয়ে দিয়েছেন হিগাই বুসামাওয়া এখন কি হবে সামনের দিকে মক্কার কাপড়রা তখন জানে না তাদের এই সমস্ত কিছু শেষ হয়ে যাবে আল্লাহ তালা আল্লা নবীকে মক্কায় নিয়ে আসবেন বিজয় দান করে এই গাইবের খবর কি তারা জানে তখন তারা জানতো না আল্লাহ বলে দিচ্ছেন আসমান জমিনের সমস্ত গাইবের অদৃশ্য যেগুলো ঘটেনি আগাম সব কিছু খবর আল্লাহ তালার কাছেই তোমাদের কাছে কিছুই নাই ইলাহিউর জাউল আম আর সব জিনিস তার কাছে একদিন ফেরত যাবে ইন্না লিওয়া ইন্না ইন আমরা জন্য সৃষ্টি হয়েছি আল্লাহর কাছে ফেরত যাব হে কাফেররা তোমরা ফেরত যাবে আল্লাহর কাছে আমরাও যাব কাফেররা যদি বলে যাও তোমরা তোমাদের আল্লাহর কাছে আমরাও যাবো না তোমাদের আল্লাহর কাছে এই কথা বলে থাকতে পারবে পারবে না সবাইকে যেতে হবে সমস্ত বিষয় সমস্ত কাজ সমস্ত আমল আল্লাহর কাছে যাবে তাদের আমল যে হক বাতিলের সঙ্গে হকের কম্প্রোমাইজ সঙ্গে থাকার ঘটে নাই বাতিল সবসময় হককে বাধা দেওয়ার চেষ্টা করেছে তো এই অবস্থায় এখন যারা হাম্বিআ কেরাম ছিলেন তাদেরকে এই কাজ চালিয়ে যেতে হয়েছে এখন আখির নবীর উম্মদকে এই কাজ চালিয়ে যেতে হবে আর এই কাজ করার জন্যে এই দ্বন্দ্ব সংঘাতের মোকাবিলায় বাধা বিপত্তির মোকাবেলায় বৈরী পরিবেশ প্রতিকূল পরিবেশে কিভাবে দিনকে নিয়ে নিজেরা আমল করা টিকে থাকা অন্যের কাছে দিনে দাওয়াত পৌঁছে দেওয়ার কাজ এটা করতে হলে খুব চ্যালেঞ্জ আছে এমন চ্যালেঞ্জ শুরু করে দেয় এবং সারা দুনিয়া ইসলামের ব্যাপারে যে সমস্ত ষড়যন্ত্র এবং শক্তিগুলো সব ঐক্যবদ্ধ হয়ে যা কিছু করছে এগুলো দেখে দেখে এখন হতাশ হয়ে যায় কি করা যায় আল্লাহ দিলেন ফা এইগুলোর মোকাবিলায় শুধু শক্তি প্রয়োগ করেও কাজ হবে না আরো কিছু করতে হবে সেটা কি আল্লাহর এবাদতে মনোনিবেশ করতে হবে মনোযোগ দিতে হবে আল্লাহর কাছেই ধর্ণা দিতে হবে আর আল্লাহর কাছে তাওয়্কল করতে হবে যত এবাদত করব তত আল্লাহর প্রতি আমাদের আস্থা বিশ্বাস বাড়বে তারাকল বাড়বে জ্ঞাক বাড়বে আর এই বাধা বিপত্তি অসুবিধাগুলো এত বড় হয়ে আমাদেরকে হতাশায় ফেলে দেবে না তখন মনে হবে আলহামদুলিল্লাহ অন্তত আমি তো আল্লাহর দিনের সন্ধান পেয়েছি এই নিয়ামত থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করেননি যদি অনেক বাধা বিপত্তির মোকাবেলা আমাকে করতে হচ্ছে কিন্তু আল্লাহ তারা সবচেয়ে বড় নিয়ামত আমার সাথে তিনি আমাকে দিয়েছেন আর এটা যদি মিস করে ফেলতাম আর খুব শান্তিতে জীবনটা চলে যায় খুব আরাম আয়সে তাহলে আমি মহা ক্ষতিগ্রস্ত হয়ে যেতাম এই কথা মনে করি আল্লাহর ইবাদত বেশি করে করেন যত আল্লাহর ইবাদত করব তত আল্লাহর প্রতি বাড়তে থাকবে তত পরিস্থিতি মোকাবিলা করা সহজ হয়ে যাবে আর যদি আল্লাহর ইবাদতে মনোযোগ নাই কেমনি মোকাবিলা করি বাধা বিপত্তি কি করি না করি হতাশা হয়ে যায় অস্থিরতা হয়ে যায় তাহলে কি এই দিনের কাজ করা যাবে আরাম আল্লাহ কাছেই ধর্ণা দিয়েছেন যুগ যুগে যারা সালফে সাল ছিলেন সত্যিকার দিনদার তারা ছিলেন দিনের দায়িত্ব তারা পালন করেছেন দিনের বেলায় দাওয়াতি কাজ করেছেন রাতের বেলায় আল্লাহর কাছে হাজিরা দিয়েছেন দিনের বেলায় যুদ্ধ জেহাদে অংশগ্রহণ করেছেন হ্যাঁ এই কঠিন পরিস্থিতিতে আল্লাহর কাছে ইবাদতে যত মনোযোগ দেওয়া যাবে তত পরিস্থিতি ট্যাকল করা আপনার পক্ষে হবে মানসিক শান্তি আপনি পাবেন কিন্তু যদি আল্লা দিকে ধর্ণা দেওয়ার এই চাহিদা বা চিন্তা কম হয় তাহলে কিন্তু খুব পরিস্থিতি সামলানো হ্যান্ডেল করা ট্যাকল করা খুব কঠিন হয়ে যাবে ও তওয়াক্কাল আলে আর সবসময় আল্লাহর ভরসা করেন আল্লাহর তাওয়াকল করেন অমাইল আল্লাহ হাসব যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কাল করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তারা তার জন্য যথেষ্ট তার কোনো চিন্তা থাকার কথা না সমস্ত চিন্তা দূর হয়ে যায় বিপদে আপদে পড়লে যদি আল্লাহর কাছে আসে একটা সুন্দর দোয়া তিনি শিখিয়েছেন যে কোনো বিপদ যে ব্যক্তি বিপদগ্রস্ত হয়ে যে দোয়া করে আইন চোখের পলকের জন্য তার মানে কার কাছে রাখেনা আমার দায়িত্ব আপনার কাছে রাখেন আল্লাহ আমার দায়িত্ব আমার দায়িত্ব আমাকে দিলে আমি পারব না হ্যান্ডেল করতে আপনি আমাকে রহমত দিয়ে আমাকে ডেকে পারেন আমাকে বিপদ থেকে উদ্ধার করেন আমাকে গাইড করেন ও আর আল্লাহ আমার সমস্ত বিষয়গুলোকে আপনি ঠিকঠাক করে দেন আমার যে ইমানকে মজবুত করে দেন দুশ্মন ষড়যন্ত্র আল্লাহ সেটার মোকাবিলা আপনি আমাকে সাহায্য করেন আমার সব সবকিছু আপনি ঠিক করে দেন নিঃশাহ করে দেন লাহ ই আপনি তা কোনো মবুদ নাই বিপদ আপনাদের যে কোনো বিপদ আপনাদের এটা একটা সুন্দর হেসন মুসলিমে আমরা এই দোয়াটা পেয়ে যাব এইভাবে করে আরো অনেকগুলো আল্লাহ এরপরে আল্লাহ আছে আর এই দোয়া করে আল্লাহর কাছে সাহায্য চাওয়া্তা তাই না সুরা আর বাকি আল্লাহ তালা বলেছেন তোমার সাহায্য দরকার আল্লাহর কাছে সাহায্য চাইতে হলে দুটো জিনিস লাগবে এক নম্বরে সবর ঘাবড়িয়ে গেলাম তালে হলো না সবর নিজেকে কুল ডাউন সাহায্য চাও এই সাহায্য সব কিছুই লাগবে শুধু দুশ্মনের মোকাবিলা নয় স্বামী শ্রী ঝগড়া হয়ে অবস্থা কাহিনী সংসারে আগুন লেগে গেছে এই সময় তো দরকার সাহায্য নাকি দরকার নাই ওই সময় নামাজ পড়েন বিভিন্ন লোকের কাছে অভিযোগ করে দরবার বসে লাভ আছে কিছু কার কাছে অভিযোগ করলে ভালো হবে আল্লাহর কাছে আমরা আল্লাহর কাছে না খালি মানুষের কাছে ইমামদের এসে আরে লাইন ধরবে ইমামদের ক্ষমতা কি আছে আল্লাহর ক্ষমতা এত বেশি আছে যে আল্লাহ আমি মাঝে মধ্যে বলি যে আল্লাহ আল্লাহকে বলেন কারণ আল্লাহ তাল একটা হাদিসের দোহাই দিয়ে বলেন হাদিসে কুদ শীতে একটি হাদিসে আল্লাহ তালা কাছে মেসেজ এসেছে যেদিকে চান সেদিকে ঘুরাই দেন আপনার বিবি আপনার কথা শুনে না যে আল্লাহ বেসারি দিলটাকে আপনি পজিটিভ করে ঘুরাই দেন আপনার হাতে ধরা আছে তো আল্লাহ আপনি চাইলে দিয়ে রে কোন সয়া কোন নিমিশের মধ্যে ঠিক হয়ে যা। আপনি আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন আপনি আল্লাহ আল্লাহ ঝগড়া করে দিন যুদ্ধ করে হক আদায় করার জন্য অসী না হয়ে উল্টা পাল্টা শুরু হয়েছে আল্লাহ আপনি আমার আপনার হাদিস আমি বিশ্বাস করি আপনার নবীর হাদিস যে আপনি তার অন্তরটা আপনার দুই আঙ্গুর দিয়ে ধরা আছে আপনি চাইলে সে পজিটিভ হয়ে যাবে আপনি চাইলে সে ভালো হয়ে যাবে আল্লাহ আপনি তাকে ঠিক করে দেন না আমরা দিকে আল্লাহ খালি ঝগড়া করব। ঝগড়া করলেই কাজ হয়ে যাবে মনে হয় এই তরিকা ঠিক নয় যে কোনো বিষয় একটা এক্সাম্পল আসলো ওমা রবিন আর তারা তোমরা যা কিছু কর তোমাদের রব এগুলো সম্পর্ক গাফেল না অনেক সময় মানুষ ডেকে হাইরে আমাকে এত কষ্ট দেয় এত কষ্ট দেয় এত কষ্ট দেয় আল্লাহ কেমন করে আল্লাহ আল্লাহ গাফিল না কোনখান খেয়ালই করেন নাই এরকম হতে পারে না আল্লাহ তালার ওয়াচে আছে রাকিব তিনি একদম ওয়াচ করছেন পর্যবেক্ষণ করছেন একশন হবে আল্লাহর বলে তাওয় আর নিজের কাজ নিজে ঠিক করে যাও এইভাবে আল্লাহ তালা শেষ কনক্লুশন করলেন নবী মোহাম্মদ সাল্লাহামকে সমস্ত নবীদের কাহিনী শুনিয়ে কিভাবে তিনি ওনার কাজকে অব্যাহত রাখবেন এবং দিনের কাজকে চালিয়ে নেবেন তার মাধ্যমে এই উন্মতকেও এই লেসন দেওয়া হচ্ছে কিভাবে আমরা দিনের পথে টিকে থাকবো সবরের সাথে দুশ্মনের মোকাবেলা কিভাবে আল্লাহর কাছে আমরা সাহায্যের জন্য হাত পাতব এবং আমরা আল্লাহর কাছে নামাজ ইবাদতের মাধ্যমে এগিয়ে আসবো সেই লেসন আমরা যেন আমাদের জীবনে প্রয়োগ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন ইনশাআল্লাহ